আবদুল্লাহ ইবন উমর রাদুল্লাহতাল আনহু হতে বর্ণিত নবী সাল্লাইসাল্লাম একবার তার শেষ জীবনে ইশার সালাত আদায় করে সালাম ফিরাবার পর বললেন আজকের এ রাত সম্পর্কে তোমাদের অভিমত কি। আজ হতে নিয়ে একশো বছরের মাথায় আজ যারা ভূপৃষ্ঠে আছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না কিন্তু সাহাবিগণ আল্লা রাসুল সাল্লু আলাম এর একশো বছরের এ উক্তি সম্পর্কে নানা রকম জল্পনা কল্পনা করতে থাকলেন প্রকৃতপক্ষে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আজকে যারা জীবিত আছে তাদের কেউ ভূপৃষ্ঠে থাকবে না এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে এ শতাব্দী ওই যুগের পরিসমাপ্তি ঘটাবে